السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبههم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد البالي سبحانه وتعالى في معظم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলাম এবং মুসলমানের প্রথম যে বা জিনরা এ সম্পর্কে এর পূর্বে আমাদের দুইটা দুই সপ্তাহ আলোচনা হয়েছে জিনের সংক্ষিপ্ত পরিচয় ইবলিস সংক্ষিপ্ত পরিচয় তান এবং তার যারা সহযোগী তাদের কি উদ্দেশ্য এবং কেন এই বনি আদমের সঙ্গে তাদের দুশ্মনী তাদের দূরের উদ্দেশ্য যেটা যে মানুষকে একমাত্র জাহান্নামী বানানো এবং জাহান্নাম হারাম করে দেওয়া এটাই হলো দূরের উদ্দেশ্য বা একটা হাদফ বা যেটাকে বলে খুব দূরের একটা মানে শেষ উদ্দেশ্য যেটা তার আর কিছু কিছু ছোট ছোট উদ্দেশ্য রয়েছে যা আমাদের কিছু আলোচনা হয়েছে মানুষকে সিরকুপুরের মধ্যে পতিত করা কবিরা গুহা করানো তারপরে বেদাতে লিপ্ত করা আল্লাহর ইবাদত থেকে বিরত রাখা তাঁত বা ইবাদতগুলিকে নষ্ট করে দেওয়া মানুষকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দান করা মৃত্যু এই ধরনের কিছু আলোচনা হয়েছে आज केलोचना शयतान किए मसायद असारिफ जेगरी तलविस शयतानी मानुष के पथभस् करोकाली तर धूम्र जालगुली की भाव शयतान मानुष के जहान नाम पथे नहीं जा शयतान बोलो चाल से बोलबा तुम्हें भलो क्या छाड़ो और मंद क्जा करो ये कक्षि से बोलबा कारण तरह अभिज्ञता अत्यंत तिक्त अभिज्ञता पृथ्वी बाई आदम ए सन्तान दे जन्मे शुरू थे क्या पर्त रफुल्ला आराम ता जीवन दान एकम्र चिंता फिकिर कमय से घुमाईना मानस घुमाय कमाईना हजरत हसान बसिर रहमहल्ला के, के जिज्ञेस कर इब्रुर शाह घुमाई तो जो घुमा तोम पेतम जो घुम आराम पेत इब्रुद शायतान से एक जगह बस चेला चमंडा जरा रही जरा सहयोगी रही है तार दल के पाठिए दे मानुष के पदभस् करब्र शायतान हादसे इसर जाबिर आब्दुल्ला रज्ला सब चाहे निकटतम व्यक्ति शिष्य बठिन फितना मानुष के निपति करते একজন এসে বলে আমি এই করেছি একজন বলে আমি এই করেছি ওই করেছি বিভিন্ন জন বিভিন্ন একজন শেষ শেষ বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি বলে হ্যাঁ তুমি আসল কাজটা করেছ এক নম্বর কাজটা তুমি করতে পেরেছ এর মাধ্যমে বিরাট ফসাদ তৈরি হবে निकट तुम्हें मुस्लिम शरीफ कत बच कर प्रिय नबी मोहम्मद रसुल्लम दावत करे बचर इबलि अभिज्ञता सवार उठे जत नबी रसुल जत आलिम ओलामा जत दिनदारेबर कम दावत के गुमराह कर दावत अत्यंत बड़ा अभिज्ञ एवं तिक्त अभिज्ञता ने क्या की दी कार्य कौन फाद उपयुक्त তার মধ্যে কোনটি দুর্বলতা রয়েছে আমরা জানি না আমি একজনকে দাব দিচ্ছি দুর্বলতা রয়েছে সেই দিক থেকে তার মধ্যে ঢুকতে হবে কিন্তু ইবলি শাহতান ভালো করে জানে কারণ সে রগে রগে চলতে পারে এই জন্যে ইবলুসান পর্যন্ত কেমন পর্যন্ত আল্লাহ রব আলের কাছে সময় চেয়ে নিয়েছে রব্যে ফিবাহ আমি কেন যাব একাই জাহান নামে শরীফে আছে শয়তান আল্লাহর ইজ্জতের এবং জাল্লাফের কসম খেয়ে বলছে জাল্লাহ আমি সর্বদা তোমার বান্দাকে পথ করার জন্য চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে তাদের কি থাকবে আত্মা থাকবে ছাড়া ছাড়িনি পরে আসবে এমন কি মৃত্যুর সময়ও আমি তাকে লাই করতে দিব না অন্য কিছু একটা করিয়ে দেব বাস্তব ফেরউনি আল্লাহ বলছেন আমার ইজতের জালাতের কসম খেয়ে বলছি তো আমি সর্বদা তাদের ক্ষমা করতে থাকবো যখন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে এর আগে আমরা বলছিলাম যে শৈতান বলে যে আমি বনে আদমকে পাপ করে ধ্বংস করি আর তারা তোবা এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কি করে আমারে এ ধ্বংস করে শেষে আমি বেদাতের মতো একটা নব আবিষ্কৃত মানে পাপ তৈরি করলাম যে পাপ করে কোনদিন কেউ তোবাস এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায় ওই শৈতানরা বিচরণ করতে থাকে এবং পরে আলোচনা আসবে শৈতান ওই যে তাহিরুল আরওয়া রুল হাজির করে সুফিবাদের এক দল আছে যারা এই शयतान बाी शयतान ठी दे खेत भलोबा इत्यादि पेंट उचित प्रत्येक मानुष्टा जिन शयतान था फिर মরার আজ পর্যন্ত তার সঙ্গে আপনি আমার না বলে চলে গেছেন আল্লাহ রসুল বললেন আকাশ যাকে শৈতান হাজির হয়েছে এই জন্য তুমি রাগ করতেছিয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমার সঙ্গে কি শয়তান রয়েছে আমি জিজ্ঞেস করলাম প্রত্যেকটা মানুষের সঙ্গে কি শয়তান রয়েছেন কয় প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছে আপনার সঙ্গে কি শৈতান রয়েছে পয়লা নাম হ্যাঁ আমার সঙ্গে শৈতান রয়েছে আল্লাহ বললেন আমার সঙ্গে একজন সয়তন নিযুক্ত করেছেন যার কারণে শব্দটা আসসালামা মানে সে মুসলমান হয়ে গেছে আর এই জন্য অন্য প্রাণায় আছে যে মরুন সে আমাকে ভালো ছাড়া অমঙ্গলের কোন অর্ডার করতেই পারে না মুসলমান হয়ে গেছে অথবা আল্লাহ থেকে আমাকে মানুষের সঙ্গে একটা করে কি রয়েছে জিনিস জিনিস ঠিক এইভাবে একটা করে আল্লাহ রা আলমাই অন্য জায়গায় আল্লাহ বলছেন যে তাদের জন্য আমি কোরআনা বন্ধু নিযুক্ত করে দিই যারা তাদের আগে পাছে থেকে তাদের মন্দ কাজগুলিকে স্পষ্টভাবে আমাদের কাছে যে শৈতান কিন্তু বসে থাকে না শয়তান প্রতিটি মানুষের একটা করে শয়তান রয়েছে এজন্য আসুন আমরা শয়তানের কিছু পদ্ধতি শয়তানের কিছু হাবাইল মাকায় এবং মাসায় কিভাবে টোপটা বড় হতে হবে সুতাটা মজবুত হতে হবে ছিপটা মজবুত হতে হবে ঠিক না হুইল লাগবে যদি আপনি ওই বড় পুকুরের কি মারতে চান রুই মারতে চান আট দশ কেজি বা বিশ তাহলে ইবলুশ শেতান ভালো করে জানে কাকে কোন তোপ দেওয়া দরকার কারে কোন ফাঁদ দিয়ে কি করা আক্রমণ করা দরকার এই জন্য ইব্রুশানের এখানে আপনাদের কাছে আঠারোটা বা উনিশটা ফাঁদের কথা বলব সংক্ষিপ্ত ভাবে আপনারা একটু খেয়াল করে শুনবেন তাহলে ইব্দুসান বড় চারা বলবে না তুমি প্রজ পড় না বলবে না তুমি মন্দ কাজটা করো বরং সে মানুষের কাছে বিভিন্নভাবে উপস্থ উপস্থিত হবে শানের বা প্রথম একটা বাতিল কাজকে অন্যায়শ্লীল এমন ভাবে তুলে ধরবে আল্লাহর বান্দার কাছে মনে করবে ওটাই হাঁক বাতিল তাকে মনে করবে হক ঠিক কিনা অনেক আপনারা যখন বিদেশে আসেন দেখবেন যারা দালাল বিভিন্ন এজেন্সি দেখবেন মুখে দাঁড়িয়েছে ওইটা একটা জিরত্না ওটা একটা ধোকা কিনা এই জন্য ইবনেসান মানুষকে একটা মন্দ বাতের কাজকে অন্যায় কাজকে এমন করে রওনা এমন করে সাজাবে प्रभु जेहतु तुम्हें जमीन बुके पृथिवीते तीन पापलगली अन्यायी के अश्लील दिन दीब सौंदर तरह तुम्हें पबाजी उनचल आएमतुल्लाईफान ये उल्लेख करू যে জালুতে পড়ে কতজন যে কত বিপদে পড়েছে আদমার হাওয়ার কাছে কি বলেছিল গাছের ফল খেবে না খাবে না বলল দেখো এই গাছের ফল যদি না খাও তাহলে তোমাকে জান্নাত থেকে বাইর করে দিবে এই গাছের ফল যদি খাও তাহলে তুমি জানলাতে ফেরস্ত হয়ে যাবে এবং চিরস্তে জান্নাতই হয়ে যাবে একদিন দুই দিন এইভাবে মানে সাজাতে যখন দেখলো আদমাল এছাড়া কোন রোদ নাই বৃষ্টি নেই কিছু নেই কষ্ট করতে হয় না খাওয়া নিজে আছে সবকিছু এই ফলটা খেয়ে দিন বলে নাই তুমি ফল খাও বরং কি আমি তোমাদের জন্য বরং সিহাতকারী আমি তোমাদের জন্য মঙ্গলকামী এটা তোমাদের মঙ্গল রয়েছে এর মধ্যে ভালো এটা করো यह भाई आजम ए हावा के तरा पथभ आज के देखें जरा कम्युनिस्ट जरा धर्मनिरपेक्षव आज के साथीन, नाम रास्ते नाम आज के जरा सूदभित बैंक बैंक कारा मन करें बोलतेम तश्चागामी ধরনের তারা যে তাদের কাছে আমি फजैया नबी रसुलंद तुम पथभ्रस्ट कराहठी नम्बर आये शयतान क्या हल हरान जिसगुली के हरान जेग जी की सुंदर सुंदर नाम दे आज देखे छूट खाई घुष खाई बनिए मूलबी सबराई मिश्री खुले सीपुर बेदातीबिज लिखे दिए पैसा ना चमक रही है एक से वही मुमिन खुले। बेदा है, की बले? की बले? एक टाइम बसिओ निबे ना कम यही এইভাবে আদম আয়তান কি বলছে হে আদম আপনাকে এমন একটা গাছের কথা বলবো না যে গাছটা খেলে গাছের ফল খেলে আপনি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন এবং এমন বাদশাহী পাবেন যে বাসাই আর চিরস্থায়ী হবে যেটা আর সময় আপনার কাছ থেকে চলে যাবে না সুরাত আর এই ফাঁদে পড়ে হাওয়া এবং আদম আলাই আলহাম সাল শৈতানের এই চক্রান্ত পড়ে কি হলো ফল জান্নাতের সুখ শান্তি পর্যন্ত কি হয়ে গেল হারাম হয়ে গেল এরপরে যখন আবার হিসাব নিকাশ হবে তারপরে আবার জান্নাত পাবেন মদ খাই যারা মদ খায় মদ কি বলে মদ বলে আমাদের দিনাজপুর তো আপনার কি বলে বরার নিকটে ফ্যান্সের আছে ডাই বলে কি বলে বাজনা শুনে বলে এটা আত্মর ইনজয় অন্যায় করে ফিল্মে হারাম ফিলিম বলে খোরাক রয়েছে না আত্মার একটা ইনজয় এইভাবে বিভিন্ন হারাম জিনিসের সুন্দর সুন্দর নাম দিয়ে শয়তান কি করে মানুষের কাছে তুলে ধরে আর মানুষ ওইভাবে অন্যায়ের পথে এগিয়ে নিজের দুনিয়া এবং আখড়াতকে ধ্বংস করে তাহলে সংক্ষিপ্ত ভাবে আমরা জানলাম শয়তানের প্রথম ফাঁদ হচ্ছে কে বাতিল অন্যায়কে অশ্লীল এবং দেহায়াকে নোংরা কাজকে রং আক দিতে দিতে সৌন্দর্য করতে করতে আপনার কাছে তুলে ধরবে মানুষের ফাঁদ হচ্ছে ও ওটাফরিত ইফরাক বলা হয় অতিরঞ্জিত বাড়াবাড়ি করা কি করা অতিরঞ্জিত বাড়াবাড়ি করা আর তাফরিত হলো তাফরিত বলা হয় ज सठीक आए ना करा भलेटाई हल शय पथ एक दल के बत कि नमज पड़ने जमा पड़े ईद पड़े माध्यम बुजाना दल के बोलते ना कम पड़गा क्यों पड़वा तो बेस पड़ो सबे बरत एक नमज पड़ो तीन बार हाथ दी ना पांच बार धो मैं एक बार करते ना पांच बार तीन बार करो বলছেন এইভাবে আল্লাহর সাল্লা সাল্লাম যেই কাপড় পরে পেশাবটা এখানে যেতেন ওই কাপড় পরেই তো নামাজ পড়তেন পড়তেন না এমনকি আল্লাহ রসুলের কাপড়ের মধ্যে আল্লাহ রসুলের কাপড়ের মধ্যে মানি বীর্য যেটা লেগে থাকতো মা এসে ওরা না বলছেন আমি ওইটা হাত দিয়ে আঙুল দিয়ে ওইটাকে ঘুষে উঠাই দিয়ে কসলায় দিতাম ওই কাপড় পরে আল্লাহ রসুল নামাজ পড়তেন বুঝা গেল ইবনিস বন্ধু সুফিবাদের দরকার যে কাপড় পরে পেশাব পায়খানায় যাবে ওই কাপড় পরে নামাজ পড়া চলবে না আল্লাহ রসুল পেশাব পায়খানা করলে কি করতেন ওরা পাট দিলো পেশাব পায়খানা রাস্তা ধর অতিন্দু বাড়াবাড়ি না তো সৈতারের দ্বিতীয় সাল্লা মাটির বললে তাহলে আল্লাহর নূরের বলি আল্লাহর নোর থেকে কেন কারণ ওই নোর দিয়ে সমস্ত পৃথিবীর সবকিছু তৈরি হয়েছে বলি বাড়াবাড়ি না গত সপ্তাহে আগের সপ্তাহে আলোচনা শুনছিলেন হাক হকুকুর রাসুল সাল্লাহ সাল্লাম হাক সম্পর্কে যে অতিরঞ্জিত বাড়াবাড়িও করা যাবে না নিচে নামিয়ে দেওয়া যাবে না যে বলতেছে যে না এতেই যথেষ্ট আর একদল বলছে যথেষ্ট না আরো কিছু দরকার আসলে হা কোনটা আর ওয়সা আর ওষাদ মধ্যমটা খাইল উমর আসা उत्तमता मध्यम अर्थात कुरान हालीस दिए ना पड़े उठा जा दल के फकीहजारा इश्तेहार शुरू कर मानसर जीवने प्रयोजन नहीं कुरान पाई हालिस पाई तक निजे विवेक बसिया शक्ति रही बाहर नैतान फादे पड़े सुशेषीबादे पड़े ইতাদের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু বেদাত নিয়ে ইস্তাহাদের দরজা আসমান থেকে জমিন পর্যন্ত একেবারে এক দরজায় খুলে দিয়েছে যে যেটা চাইছে ওই ধরনের গিরাজার বাড়াইছে ढंग से मानुष के शान बोलने समय अलसता दिए अलस बनिए मानुष के, के, के, के बोले एख कार আরে অনেকে আছে উমরা করে না হজ করে না বড়ো হয়ে গেছে তাই এখনো নানা হয়ে যায় নানাটা হলেই রাখবো আরেকজন বলে আরে তোমাকে আরে এখন তো বিয়ে করি নাই বলে না এউলি কার ভাত বলে না এখনো সময় আছে এখনো তোমার বয়স হয় নাই এখনো তোমার তোবা সময় হয় নাই এইভাবে বৃষ্টি শয়তান ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে কিভাবে মানুষকে বলে এখনো সময় রয়েছে এখনো তোমার সেই দিন আছে নাই হাজি শরীফে আছে হজরত আবু হর রাজে বর্ণিত আল্লাহ রসুল বলছেন মানুষ যখন শুয়ে যায় ঘুমিয়ে যায় তখন শয়তান তিনটা গিরা বেঁধে দেয় গিট বেঁধে দেয় আর করে ইমাম লম্বা কে রাত করে তাড়ি তাড়া করছে কেন তাহলে ডিউটি করতে হবে ঘুম কম হয়েছে আল্লাহ রাসুল্লাহ যদি ঘুম থেকে উঠে যায় আদান শুনে বাড়ে আর একটা গীত খুলে যায় নমাজ পড়ে হাল্লা পকোদা তাহলে আর একটা গীত খুলে যায় তিনটাই খুলে গেল আল্লাহ রসুল বলছেন তখন সে সুপ্রভাত করে সকাল হয় অত্যন্ত প্রফুল্লটা অবস্থা লাগে না ছিলেন আর যদি এমনটা না হয় সকাল হয়ে গেছে তারপরে উঠেছে হ্যাঁ নামাজের জন্য অ্যালার্ম দেয় না অফিসে যাওয়ার জন্য চাকরিতে যাওয়ার জন্য অ্যালার্ম দেয় এক ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল বলে যে আল্লাহ তো মাফ করবে অফিস তো করে না বেতন কেটে নেই আল্লাহর আল্লাহমাত অনেক ভয় আছে যারা অফিসে যাওয়ার অ্যালার্মার জন্যে দেয় না এইভাবে সারাদিন সে কি করে নামাজ না পড়লে সকাল হয়ে গেলে তার তারা এবং সারাদিনে কি থাকে এবং সারাদিন যারা নামাজ পড়ে যারা নমাজটা কি আনন্দময় থাকে সুন্দর থাকে এই জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন আগের আগের আল্লাহ বলছেন যখন তোমরা ঘুম থেকে উঠবে উজু করার সময় নাকি দিয়ে ধারবে কারণের মধ্যে ঘুমাই এটাও বোখারি শরীফের হালিস বোখারের মুসলিম শরীর হারিজ অন্য করোনায় আছে আল্লাহ রসুলকে করা হলো রসুল আল্লাহ আল্লাহ রসুলের কাছে পড়া হলো যে মানুষ ঘুমাই না ঘুমিয়ে একেবারে সকাল হয়ে যায় আল্লাহ রসুল বলেন রা রাজু পেশাব করে দিয়ে চলে গেছে সকাল হয়ে যায় যখন তখন তার কানের মধ্যে পেশাব করে দিয়ে গেছে এইভাবে শৈতান মানুষকে কি করে তার ফাঁদের মধ্যে এই কত মানুষ কত ইহুদি কত খ্রিস্টান কত বিধর্মীরা ইসলাম গ্রহণ করতে চায় বই একটা পরে কিন্তু আপনারা বুঝেন মনে করেন এক দল সফরে মানুষ মোসাহেদ সফর করছে গিয়ে এক মনে করেন জায়গায় অবতরণ করছে অবতরণ করার পরে সেখানে একজন মানুষ আবার কখন সফর হবে কখন যে হুশিয়াল বেড়ে যাবে হঠাৎ করে হুইসাল বেজে গেল আর ইস্ত্রিমার ছেড়ে গেল রাস্তার মধ্যে কি ওই বেচার অবস্থা নাকে থাকতে হবে না তৃষ্ণায় থাকতে হবে না ঠিকা এই আপনি যদি সময় থাকতেই আপনার পাথিও সংগ্রহ করে নিন তাহলে সফরে বিপদে পড়বেন না আর যদি বলেন যে একটু পরে একটু পরে তাহলে কি হবে আপনার গাড়ি ফেল হতে আপনার খাতো না থেকে আপনার আঁকে থাকতে হয় এই জন্য দেখেন অনেক অনেক মানুষ আছে গাড়ি ফেল করে অনেক মানুষ আছে গাড়ি ফেল করে একটু সময় আছে আর একটু সময় আছে এই করতে করতে দেখা যায় যে গাড়ি চলিয়ে গেছে খবর নেই এই জন্য বন্ধুগণ আপনার গাড়ি কবে যে চলা বন্ধ হলো ইঞ্জিন কবে বন্ধ হবে আপনি জানেন কবে ইঞ্জিল বন্ধ হবে জানেন নাকি এখন হবে না দুই দিন পরে না পাঁচ দিন পরে না দশ বছর পরে কেউ জানেন না তাহলে কেন আপনি শৈতানের ফাঁদে পড়ে বলবেন না এখনো সময় হয় নাই এখনো নামাজ হওয়ার সময় হয় নাই এখন আমার মুক্তা করার সময় হয় নাই এখন কোরআন শিক্ষার প্রয়োজন হয় নাই এখন আমার মুক্তা দরকার হয় নাই এগুলি হলো শৈতানের ভাঁধ এজন্য শৈতানের ভাঁতকে ছিন্ন করে অগ্রসর হতে হবে আপনাকে আজকেই অনা করতে হবে না এখন থেকেই আমি কারণ যাই না এখন মুহূর্তে মৃত্যু আসবে চার নম্বর ফাঁদ হল বড় বড় আদা করবে শৈতান বিরাট বিরাট ওদা দেবে আল্লাহ বলছেন বলেহীন তাদেরকে বড় আকাঙ্ক্ষা আশা দেয় শৈতান তো ধোকাবালি ছাড়া আর কিছুই ওয়াদা যাই না এই জন্য কেমন তো দিন যখন ভাইসারে হয়ে যাবে চাহ নামে পুলিশ সবাই যখন মালামত করবে লাঞ্ছনা দিবে তখন বলবে তোমরা আমাকে দেখেছিলে তোমরা আমাকে দেখেছিলে আমি তোমাদের ওয়াদা করেছিলাম ও আদা তোমাদের আমি ধোকা দিয়েছিলাম আল্লাহ তোমাদের অদা করেছে সে অদা পূরণ করেছে আল্লাহ আদা করেছিলেন যদি ভালো কাজ করো চান না তেও জেনেখো ঐশী বাড়ি দিয়ে তোমাদের কাছে দলিল হুচা দিয়ে তোমাদের কাছে প্রমাণ করেছিল তোমরা তার কথা মানো নাই আর আমার কোন দলিল ছিল দলিল আছে তোমাদের কাছে আমি তোমাদের কাছে কোন কিতাব দিয়েছি আমাকে তোমরা দেখেছো দেখেছিলেনা তের কাজ করেছে দেখেছ হ্যাঁ দেখেছি তারা যাওয়া করেছে তা দেখো ঠিক মতই হয়েছে আমাকে তোমরা দেখো নাই কেন আমার কথা তোমরা শুনেছ এইভাবে গ্রীষ্মই মানুষকে ওয়াদা দিয়ে নিয়ে যায় এই বড় আকাঙ্ক্ষা দিয়ে এই ধোকার আটচল্লিশ নম্বর এর আগের টা হলো একশো বিশ নম্বর শৈতান বদরের যুদ্ধে তারা মদিনা ছেড়ে অনেক দূরে বদলে গিয়ে হাজির হয়েছে আজকে যদি শেষ করতে পারো তাহলে চিরতরে মোহাম্মদ এবং তার দল বল শেষ হয়ে যাবে বুঝতে পারছেন शयतानल्ज महारब्बुल आमीन पांच हजार फिर इब्लिस शैतान कारण इबान जाते पाईना देखते काफर मुंडर मध्य धराशाय खाई नहीं संगे नदर प्रेम देखलना धोकाय पड़े शैतनर बड़े बड़ा आदाय पड़े मानुष्ट है चेष्टा करते हैं जरा मन करें मुसिदला तर मोहम्मद तो गरीब এই দুনিয়া যারা গরিব আখেরা তো তারা গরিব তোমরা যেহেতু বড় লোক কেমন তো করবে আরে আল্লাহ তাকে ভালোবাসতো ঘরে খাওয়া নাই কে অনেক আমার বলে না গরিব আল্লাহর দুঃখন বলে নাজমিল্লা গরিবের দলের প্রথম গরিবকে বীর কি আল্লাহ দুঃশন না বাবো এমন এমন কথা সমাজের মধ্যে প্রচলিত আছে আরে আল্লাহর ভালোবাসেন ওই জন্য লেহা আল্লাহর কাছে যখন ফিরে যাব না তখন আল্লাহর কাছে আমরা মোহাম্মদ তোমার চেয়ে তো ভালো পাবো এই দুনিয়া যেহেতু ভালো আখেরা ভালো থাকবো কি তাই হবে নাকি এটা হলো শৈতানের একটা বেড়া যা পাঁচ নম্বর শৈতান মানুষের কাছে এসে বলবে আমি তোমার সাতাইশ নিস বললো পুরো চোখ দিয়ে পানি ছড়তেছে দাঁড়িয়ে তার ভিজে যাচ্ছে তার কু সেই তোমাদের একদিন খতম হয়ে যাবে কি বলে হা আমি তোমাদের বড় কল্যাণ কামি শোন তোমরা এই গাছের ফল খেয়ে নাও তোমরা জানাতের সুস্থই হয়ে যাবে একটি ঘটনা বলি ইসরায়েলদের এক আবেদের ঘটনা এক আবেদ দরবেশের ঘটনা এটা ইসরায়েলিয়া বলে মানে তওরা দিয়ে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন হাজুসান ইসরায়েলদের এই সমস্ত কেস্টা কাহিনী বা ঘটনা তোমরা আলোচনা করতে পারো মানুষকে তবে সত্য মেনে মনে করিও না মিথ্যাও মনে একটি ঘটনা আপনাদের কাছে না বলে পারছি না ওহাবি মোনাব্দি এই ঘটনাটা উল্লেখ করেছেন তিন ভাই তিন বড় নিকার ভারতেন তিন আল্লাহর নেককার বান্দা এরা যুদ্ধে যাবে বাবা মা নেই ওদের একটা সুন্দরী বোন ছিল কোথায় রেখে যাবে চিন্তাভাবনা করে দেখলো আমাদের যে বড় বড়ো আবেদ দরবেদ সাহেব ওনার কাছে রেখে যায় উনি তো ওই দিকে ফিরে দেখবেন উনি তো আল্লাহর এই বাদত ব্যস্ত ঠিক না গিয়ে আবেদ সাহেবের কাছে গিয়ে হাজির বললেন এই কথা পুরাটা সম্ভব না ইতি কথা শরণ করেছে না কমতে বিপদে পড়ে যায় হবে না না दर्जा दीबें से कथा ना तरह देखें ना खावा दावा दीबें खाब ये चलते लगलो आबिर सहेब खाई रही আর কেউ ভয় করবে না আপনি যদি ভয় করেন তাহলে আর কে ভয় না করে থাকতে পারে আপনার এত বাদ আপনি না না আপনি কখনো আপনার এই কাজে হতে পারেন না আরে একটা মেয়ে মানুষ তিন ভাই বাপ গেছে মারা মা গেছে মারা একটা মেয়ে ভাইরা কেউ নেই আরে ওর অবস্থা একটু যদি আপনাকে তাহলে আপনার সঙ্গে আলাপ করলে বেচারি তার মনটা একটু কি হবে শান্ত হবে কারণ এক ওই কি বলে একটা মানে পশুর জিন্দিগি সে পশুরাও তো তার থাকে তার সঙ্গে কেউ নেই একটু সামনে যান একদিন নিয়ে গিয়ে তার খাওয়াটা ওই ঘরের মধ্যে দেয়াল ওইভাবেই ঘুরায় দিয়ে আসে এইভাবে কিছুদিন কাটলো ঘটনা বিরাট সংক্ষিপ্ত বলতেছি এরপরে আসতে আসতে শয়তান তাকে তার ওই যে আরে না এর মধ্যে আপনার ভালো হয়েছে কি অসুবিধা এটা আপনার নিকির কাজ আপনি একটা কথা বলবে সেই মনজোর দিক থেকে শান্ত পাবে শান্তনা পাবে এটা একটা নিকির কাজ না আপনি একজন তার বাপুল্লো মানুষ অনেকেই বলে না আরে আর একটা বাকতুল্লা আমার মেয়ে তুললো তুমি শৈতানের সেই মহাফাট এই ফাঁদে পড়ে কেউ বাইর হতে পারে না একদিন দুই দিন শেষ পর্যন্ত ওই ঘরে গিয়ে সারাদিনই আলাপ করে বুঝতে এক পর্যায়ে শৈতান বললো আরে আর কি আছে শেষ কাজ করেই ফেলবো লাগে কি করবো হত্যা করে দেবো হত্যা করে ওই মাটির মধ্যে পুঁতে রাখে রাখো আর ওকে শিকাই দাও যে তার ভাইয়েরা যেন না বলে তো তার ভাইয়েরা তাকে পারভার করবে রাজি আর ফাঁস হবে না এই পর্যন্ত থেকে যাবে हत्या करते हत्या कर महिला खास आबेदेब देखो बिराट विपद तोबाह शुरू कर तीन भाई जुद्ध सर এবার বাড়িতে ফিরে আসার আগেই ওইখানে বোনকে নেওয়ার জন্য হাজির গিয়ে যখন বললেন বলো তোমাদের বোন মারা গেছে তারপর তারা বাড়ি গেল। হাজির প্রথম বড় ভাইয়ের কাছে গিয়ে বলে তোমাদের বোনের খবর কি বলে মারা গেছে না না মরে নাই এই ঘটনা তার সঙ্গে সে জেনা করছে পেটে বাচ্চা হয়েছে তারে হত্যা করছে তা তোমার বোন হত্যা করে এক জায়গায় ফুটে রাখছে অবক জায়গায় ঘরের অবক জায়গায় ফুটে রাখছে তো করছে শয়তানি এটা না মিথ্যা মনে হয় দ্বিতীয় ভাইয়ের কাছে না যেই জায়গার কথা স্বপ্ন দেখেছি ওটা খুলে দেখবো কি না তিন ভাইকে আজের খুলে দেখে ঠিকই ঠিকই শুধু বোন বোনের সঙ্গে একটা বাচ্চা যখন বাচ্চা তখন তো তাদের সন্দেহ একেবারে অন্যায় কিছু বাবার স্যার থেকে বিচার এদিকে বিশ্বাস জানিয়েছে হাজির এবার আপনার উপায় কি আমি আপনার ওই বন্ধু যে আপনাকে এইগুলি করিয়েছি এতদিন বাড়ছে এখন আপনাকে পাঁচাবের জন্য আপনা আমি আপনার কাছে হাজির বলে কি করতে হবে বলে আপনাকে হত্যা করাইছে হত্যা করেছে আপনার কি করতে হবে এই মত পান করতে হবে ঠিক আছে এটা পান ঠিক থাকে বলে আমার চেষ্টা করো সে আমাকে যদি সেচনা করো তাহলে আমি তোমাকে বাছাই দেবো আমার যদি চেষ্টা করো তাহলে আমি তোমাকে বাছাই দেবো যখন এই শেষ করছে তখন এই বলছে আমি তোমার থেকে বিচ্ছিন্ন তোমার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই শৈতান চম্পট এবার ভাই ওই আবেদরে ধরে নিয়ে গিয়ে সুলি কাস্তে ঝুলিয়ে হত্যা এইভাবে এগুলির শৈতান ধীরে ধীরে এবিলিস কি করে পড়ছে নিজেকে বলে আমি তোমার কল্যাণ খামি তোমার মুগুয় চলে এসেছি তোমার ভালো চলে এসেছি আমি তোমার কাজ করো। কিন্তু খামী যখনই কুহুরি করে বসে তখন সে চম্প আত্মার রিদি দুলাল ধীরে ধীরে পথ ফসল একবারই বলবো না তুমি জেনা করো করে নাকি প্রথমে একদিন দেখা হলো দ্বিতীয় দিন একটা হাসি হলো তৃতীয় দিন একটা চিঠি গেল হ্যাঁ দুই বছর আর দিন বলে যে মেরে ফেলেন বুঝতে পারলেন গত বছর একটা মার্ডার কেসের আসামি একটা অনুবাদ করছিলাম তো এটা ভিসাকে ভিসাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত বলছে আমার সঙ্গে আলাপ মানে সবকিছু বলে দিল যখন বললো আমার মনে বললেন সে তোমার সঙ্গে ভিসা নিয়ে দুই নম্বরই করে তোমার কুপুজের ভিসা সে কিনে নাই তুমি না কিনতে পেরে এত বড় নিমো খাম কার দুনিয়া রাখা চলবে না তুই এক মোটা লাঠি নিয়ে গিয়ে শুয়ে ঘুমাচ্ছিল একে শুয়ে ঘুমায় নাই বাইক থেকে খালি ঢুকছে ঘরের মধ্যে বসেছিলেনা হতো একজন ইস্পাত একজন যে কোন অন্যায় করে তুমি তার হত্যা করছো আল্লাহ হতো এইভাবে পুলিশ হয় তার মানুষের কাছে করে ধীরে ধীরে আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন চার দিন এইভাবে যে ঘটনাটা শুনলেন আবেদের যে ঘটনা শুনলেন বর্বে সে কি তাকে পুকুরি বানা কাঁপে পাড়ছে না এইভাবে আস্তে আস্তে মানুষকে পথভস্ত করে সাত নম্বর এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ যখন মানুষ পদভস্ত হয়ে যায় আর তার কোন হৃদায়তের পথ থাকে না তখন আল্লাহ তাহলে ওই দিকেই ছেড়ে দেয় যাও চলে যাও যার নামে চলে যাও সাত নম্বর হলো যার মধ্যে কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে ভালো রয়েছে এইটি এমন জিনিসগুলিকে ভুলিয়ে দেওয়া একশো পনেরো নম্বর আয় আল্লাহর আমিন আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন কি এই গাছের ফল খাবে না ঠিক না কিন্তু ভুলাই দিয়ে শয়তন কি করছে হজরত আদমকে অভ্যস্ত করছে ইসা বিন্দু অনেক পথ অতিক্রম করার পরে খেয়াল হয়েছে আরে ওই মাস্টারা ওইখানে এক ব্যাকাণ্ড হয়েছিল বললেন হজরত মুসা আলসালামকে হজরত মুসাল বললেন আরে সেটাই আমি চাষ করতেছি ধরো এই ধরনের যদি তারা ঐতিহ্যই তাদের সারাদিন করা বা হ্যাঁটা তাদের প্রয়োজন ছিল না এইভাবে মঙ্গলের কাজকে ভুলিয়ে দেয় হজর ইসুফ আলাহ সাল্লাহসাল্লাম ওই যে ইসু আলাহ সাল্লা ঘটনার আগে আলোচনা হয়েছে আপনাদের এখানে দুইজন যে একজন দুইজন সফল রেখেছিল একজন ওর মধ্যে মানে ফাঁসি হয়েছিল আর একজন বাচ্চার খাদেম হয়েছিল তাকে বলেছিল দেখো তুমি কি বাচ্চাতে বলবে মিশরের বাকসাকে আমি কি অন্যায় আজকে এই জেলখানায় আছি সেই বাচ্চারা ভুলে গিয়েছিল আল্লাহ বলছেন বেশ কিছু কাল ওই মিসরের জেলখানাতে অতিবাহিত করতে হয়েছিল এইভাবে শৈতান তাদেরকে করে তাদের উপরে প্রভাব বিস্তার করে তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে রাখে এই হলো শৈতানের একটা ফাঁস ভালো কাজকে ভুলিয়ে ভালো কাজকে ভুল ইসলামিক সেন্টারে কবে হয় শনিবার ভুলে গেছে অনেকে ইচ্ছা থাকে যে যাবো ভুলে গেছে টেলিফোন করে হ্যাঁ কালকে যে ছিল ভুলিয়ে গেছে আপনি আমাকে টেলিফোন করে বলেছিলেন তারপর কে ভুলেছে इबलिस मुसलमान जरा अल्लाहर एक जो आल्लर बंदा भलो कहते कि बड़ बड़ नेता क्षेत्र करा ग्रामे जिन मेम्बर साहेब चेयरमान सहेब নেতা খেতা এদেরকে অনেক সময় গরিব মানুষ ভয়ে কি করে তাদেরকে মানে মানে না এদেরকে ইবলুসান ওই সমস্ত দুর্বলিমান লোকদের অন্তরে পড়ো করে দেখায় আল্লাহ বলছেন তার ওই দোস্তদেরকে যারা দুর্বলিমানের তাদের অন্তরে বড় করে দেখায় আর তারা ভয়ে কি করে অনেক সময় চিন্তা ভাবনা করে যে না এই অন্যায় কাজে আমি যাবো না এখন তো হয় না আগে হতো না গ্রামে গ্রামে মারামারি হতো জায়গা জমি নিয়ে হতো না জানছে যে না অন্যায় তারপরে বাধ্য হয়ে যেতে হতো না গেলে আমাকে মারবে এটা করবে ওটা করবে হয় কিনা এখনো আজ পর্যন্ত রয়েছে ইব্দ সৈতানের যারা নেতা খাতা এদেরকে দুর্বলিমানের লোকদের অন্তরে বড় করে দেখা এবং তারা ভয়ে ওই অন্যায় কাজে ধাবিত হয় কি না। অনেক সময় তাদের দ্বারা চুরি করায় অনেক সময় ডাকাতি করায় অনেক সময় মারহাজানি করায় অনেক সময় মারামারি করায় অনেক সময় বিভিন্ন কাজ অন্যায় দুরুম অত্যাচার শৈতান তাদের মাধ্যমে করায় কারণ না করলে তাদের ওই সমস্ত নেতারা তাদের অনুপ করে মারবে এই যদি সত্যিকারী ইমান মজবুত হয় তাহলে আল্লাহ ছাড়া আর অন্ত কাই ভয় অন্তরে আসবে নয় নম্বরে শৈতানের যেটা কাজ হল মানুষের সে রগরে চলাফেরা করে ঠিক কিনা কার মধ্যে যে কোন দুর্বলতা আছে শৈতন ভালো করে জানে হ্যাঁ দুনিয়ায় গিয়ে কষ্ট তারা পছন্দ করে না তখন ওই যে দিয়ে ঢুকলো যে না জাননাতে তো পছন্দ করেছেন কিন্তু এমন একটা কাজ করেন সেই যেন হয়ে যান কার মধ্যে যে কেউ কেউ কেউ যে কোন জিনিসের পাগল শৈতান ভালো করে জানেব যে যেটাকে ভালোবাসে ওই ভালোবাসা দিয়ে কেউ হয়তো নারী পাগল ওইভাবে ওইখান দিয়ে শৈতান তাকে নিয়ে যায় তার জাহান্নের পথে অগ্রসর করে এরপরে দশ নম্বরে যেটা হচ্ছে মানুষের অন্দরের মন্তরের মধ্যে সংশয় এবং সন্দেহ ঢোকায় যায় কি করে সন্দেহ ঢুকায় যায় কিভাবে হাদিসে আছে দোকালি মুসলিমের হাদিস আছে পান্দার কাছে বলে তোমার অমুক জিনিস সৃষ্টি করেছে কে বলে আল্লাহ অমুক কে করেছে আল্লাহ অমুক তাকে করেছে আল্লাহ অমুক করেছে আল্লাহ তোমাকে কে আল্লাহ তোমার আল্লাহর সৃষ্টি করেছে বলেন নামজুল্লাহ সন্দেহ ঢুকায় যায় কিনা হ্যাঁ মানুষের অন্তরের মধ্যে কি করে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে কিছু স্বাভাবিক অন্তরের মধ্যে এমন এমন কথা জাগে যেটা বললে আর উপায় নেই যেটা বললে আর উপায় নেই এমন কথা মুখ বলতে আমরা অত্যন্ত বড় মনে করি কারণ ওই কথা বললে আল্লাহ উদ্বেগ হয় যার কারণে তোমরা ভাবো যে এই কথা যদি বলি তাহলে তো কাম গেছে তাহলে তো কেসি ইসলাম থেকে বহির্ভূত হয়ে গেছে আমরা শৈতানের দলভুক্ত হয়ে গেছি এমন কথা তোমাদের মনে জাগে বলে হা এমনটা হয় এবং খুবই কষ্ট পাই কেন এই কথা জাগতেছে বুঝতে পারলেন হয়তো একটা জিনিস যেটা তার জন্য এটাই হল ইমানের পরিচয় এটাই ইমানের পরিচয় তোমার মনের মধ্যে অন্যায় কথা জাগতেছে তুমি ভাবতেছো কেন এমন কথা আমার মনে জাগছে বললে এটা বিরাট খারাপ কথা এই যে তোমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব এবং মনের মধ্যে তুমি একটা এটাকে খুব বড় ভাবতেছ এটা তোমার মধ্যে ইমান আছে ওই জন্যে তুমি এটাকে মুখ দিয়ে বললে বিরাট কি হবে এটা তুমি ভাবতেছ ইমান না থাকে ভাববে নাকি ভাবে না এটা ইমানের পরিচয় এইভাবে শয়তান মানুষের অন্তরের মধ্যে কি করে সন্দেহ ঢোকায় সাকিক বলে একজন বলছেন শয়তান আমার কাছে সকালবেলা চাতটা ফাঁদ নিয়ে আসে কয়টা ফাঁদ নিয়ে চারটা প্রথম পাঠ সামনে থেকে এসে বলে দেখো আল্লাহ তো ক্ষমাসী কি আছে আরে কি আছে চলো ফসো এদিন তোমার করে নিবে সাকিব বলছেন তখন আমি আল্লাহর ও কথা স্মরণ করি ওয়নি হেদায়ত দিবে তাহলে শুধু শুধু আল্লাহ মাফ করবে এ নিয়ে বসে থাকলে তো হবে না আমাকে ইমান আনতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহর পথে থাকতে হবে তো করতে হবে হেদায়তের পথে থাকতে হবে তাকেই তো আল্লাহ ক্ষমা করবে এই ফাঁদ থেকে তো বাঁচি আর এক ফাঁদ নিয়ে হাজির এবার তো সামনে চেয়েছিল না পিছন থেকে হাজির কই তুমি যে এত নিয়ে ব্যস্ত তোমার এই বালবা এগুলি কে দেখবে দুনিয়া কিছু কামাই দুনিয়া কিছু অর্জন করে নাও খালি দিন নিয়ে ব্যস্ত খেলো তুমি হ্যাঁ ঠিক কিনা দুনিয়ারও তো তোমার কিছু হক রয়েছে দুনিয়ারও তো চৌরুস রয়েছে দুনিয়ারও তো কিছু ভালো তোমার দরকার রয়েছে সাকিক বলছেন তখন আমি আল্লাহ এক করি যেটুকু আমি পাবতেছি যথেষ্ট এখান থেকে যদি আমি শেষ হয়ে যাই আল্লাহ তাদের দায়ী দায়িত্ব নেবেন এই ফার থেকেও পাঁচি আজ পা হাজির হয় কি আরে আল্লাহ তোমার স্ত্রী কি দিয়েছে তোমার জন্য আনন্দ করার জন্য এদের তো বানাইছে আর শেষ ভালো তো কার মোত্তাকিদের জন্য আমি যদি মহিলা নিয়ে যদি স্ত্রী নিয়েই বিয়ে ব্যস্ত থাকি তাহলে তো শেষটা আমার ভালো হবে না আমি ওই নিয়ে তো হয়তো আমার শেষ ভালো নাও হতে পারে আবার আবার কি করে বাম দিক থেকে হাজির হয় শাহ দিয়ে মুনির প্রচনা মুনির কাছে বিরত রাখে না শৈতান তোমার কথা আমি এই শব্দ রাজি না যাই হোক এইভাবে শয়তান বিভিন্ন ধরনের কি করে সৎসন্দেহ এবং বিভিন্ন ধরনের আপনার কি বলে ওটাকে সন্দেহ ঢুকাই দিয়ে সংশয় ঢুকে দিয়ে অনেক সময় ব্যাপারে এগারো বারো তেরো চোদ্দ হচ্ছে আলখা মদ মাধ্যমে টুকাই যারা বাদ করেছে তাদের অবস্থা কি আপনার ভালো করে এটা যারা জুয়া খেলা হ্যাঁ অনেক টাকা পয়সা ধার করে এসেছে আর এখানে জুয়া খেলানো ব্যস্ত হয় কি না অনেকে আছে জুয়া খেলে হ্যাঁ একবার আমি তো ওই ভাইয়েরা যে এক ভাই ছুটিতে পারি যাবে পাঁচ ছয় বছর পরে টাকা মাত্র এই সম্বল নিয়েছে বা তারপরে দিন রাত্রি ভাবছে সাড়ে তিন হাজার নিয়ে যাবো কে আর জয়া বস আর সব হারে সকালবেলা হাও করে কয়েক তার কাছে টাকা নাই যে বিমানবন্দর কিভাবে যাবে আর এয়ারপোর্ট থেকে নেবে দেশে যাবে কি বাড়িতে যাবে কিভাবে পরে ভাইয়েরা টাকা পয়সা কিছু দু এক তিন রিয়াল করে তারপরে দিয়ে তার দেশে প্রায় অনেকে যে ফিলিপাইনের খেলে না লটারি খেলে খেলে না নিশ্চয় হয়েছে কি না একবার পাবে তিনবার পাবে আর দশবার যাবে শেষে শূন্য হাতে এই যে মাইসের এই আপনার কি বলে ওটাকে এই জোয়া খেলা জোয়া খেলা একটা শৈতানের বড় ফান আব্দুল কালিম জেলানের নামে হচ্ছে না আজকে ওই ইন্ডিয়ার কি মহিরুদ্দিন সিস্টির নামে কে বানিয়েছে এগুলি এই সমস্ত সিড়ি কড্ডাখানা কে বানিয়েছে এগুলো শৈতান বানিয়েছে বানিয়েছিল না তিনশো তিনশো ষাটটি মূর্তি বানিয়েছিল না কারো ঘরে নাইলার বিভিন্ন নামে মূর্তি বানিয়েছিল আজকে সারা পৃথিবীতে বীর নামে মূর্তি হচ্ছে না মূর্তি বানাচ্ছে না লক্ষ লক্ষ করে হ্যাঁ বীর সৈনিক তাদের সেই রাজপথ রাজপথে বিভিন্ন চৌমোহনীতে বিরাট করে তাদের হাতে রাইফেল দিয়ে বানিয়ে রেখেছে এরা আমাদের স্মরণীয় বীর সৈনিক এগুলি হল একটা ফাঁদ আর একটা হলো কি আজলাম আজলাম মানে হচ্ছে ওই ভাগ্য ই করা নির্ণয় করা ততা পাখির কাছে গিয়ে বিদেশ আসবে তো ওই ওই পাখি নিয়ে আছে দশ টাকা দিয়ে দিল চিঠি উঠালো বলে ভালো হ্যাঁ যাও বিদেশ চলে যাও বউ বিয়ে করো বোন বিয়ে দিয়ে মেয়ে বিয়ে দিয়ে ওই বাড়ি কিনো অহুক চাকরি নাও আর যদি উঠালো যে না মন্দ তার করি এতে বড় আর কিছু হতে পারে আর ওর মধ্যে আপনার ছিল সে কি নেই এটা এক নম্বরে তো আরেক নম্বর আপনার হয়তো যার মধ্যে মঙ্গল ছিল সেটা আপনার অমঙ্গল হয়ে গেল একদিন গিয়ে আপনার চিঠি উঠালো অমঙ্গল আপনি ওই মেয়েটিকে বিয়ে করলেন না আপনার সুখের সংখ্যা ছিল তার সঙ্গে আপনি জানেন না আর একদিন গিয়ে তুললো করো আর আপনি একজন ইন্দু সয়তনের চামচার সঙ্গে বিয়ে করে ফেললেন জিন্দিগি আপনার নষ্ট হয়ে গেল তাই কিনা এইভাবে সয়তান মদ খাওয়ার মাধ্যমে মদের মাধ্যমে জয়া মাধ্যমে এইভাবে মূর্তি পূজার মাধ্যমে এইভাবে ওই ভাগ্য নির্ণয় ওই পাখির মাধ্যমে ওই রাগ আলোচনা হয়েছিল ওই একটি বলে পাখি দাঁড়িয়ে হ্যাঁ মুর্শিদরা কি করতো কারোরের মধ্যে কিছু তীর ছিল কিছু তীর ছিল খায় মানে ভালো আর কি ছিল সার মানে অমঙ্গল তো তান দিত যদি ভালো তো যেত আর যদি মঙ্গল তো পাত বন্ধ এইভাবে আরো শয়তানের ফাঁদ হলো কি জাদু এই জাদুর মাধ্যমে কতকে কতক ভাবে শয়তান শৈতান তাদের ইমান নষ্ট করেছে এই যারা জাদু করে জাদু শিখে জাদুর যারা চিকিৎসা করে এই জাদুর কারবার সম্পূর্ণ হলো কুপুরি এইভাবে শৈতান কি করছে মানুষের ইমানকে নষ্ট করেছে এরপরে হলো মানুষের সদি নি শৈতানের পেলা আটা হি শৈতানের তিনটা বড় ফাঁদ আছে একটা হলো কি নারীর মোহ নারীর মোহ নারীর মোহ আপনাদের উদাহরণ কি দেবো আল্লাহ রাসুদালাম বলছেন আমার উমুতের জন্য সবচেয়ে বড় ফেতনা কি রেখে গেলাম মহিলাদের ফেটনা এই নারীর ফেতনা সবচেয়ে বড় ফেতনা আপনাদের সংক্ষিপ্ত বুঝাবের জন্যে কয়েকজন আগে নেপালে কি হয়ে গেল হ্যাঁ নেপালের রাজ যুবরাজ সে যাকে তাকে বিয়ে করতে চায় মা ভেটো দিয়েছে বাবা ভেটো কোন ভেটো কোনাইরা ভেটো বলে ঠিক আছে আমি তোমাকেও চাই না আমি হেরে চাই সবাই দুনিয়াকে বিদায় করছে ঠিক না পরে নিজেরও মাসে নিজেও শেষ হয়ে গেছে নারীর মোহ কি হয় আপনার দেখছেন তো তাই না মনির যখন রিমাকে হত্যা করেছিল কার মোহে নারীর মোহে আর পরকীয় প্রেমে পড়ে ঠিক কিনা শেষ পর্যন্ত তারও ফাঁসি কাছতে ঝুলতে হয়েছে না এইভাবে নারীর মোহ বিরাট এক ফাঁক শয়তানের এই পৃথিবীতে সবচেয়ে বড় তিনটা এই তিনটা জিনিসের ভালোবাসা বড় আপনার দেখেছেন এর সাজ শিকদার কত জনকে হত্যা করেছে হ্যাঁ এই অর্থের ভালোবাসার জন্য কত টাকা কত জনকে হত্যা করেছে কত অন্যায় করেছে কত রাহাজানি করেছে কত জল করেছে ঠিক এইভাবে কুর্সির ভালোবাসা ওই পার্লামেন্টে যেতে হবে প্রধানমন্ত্রী আমারে হতে হবে ইলেকশন যখন আসে কতগুলি মনে এবার তো ইলেকশন যে কি হবে ভালো করে জানতে পারবেন কতজন যে যাবে তার আগেই তো দেখেন না নয় জন বারো জন একশো জন কতজন যাইতেছে এটা একমাত্র ওই কুর্সির জন্যে না ওই পদের জন্যে না হ্যাঁ এমপি হতেই হবে প্রতিপতি যারে তারে করে দাও যত টাকা যাবে যাবে আরে বেটার তোরে মারে নাই যাবে বাবার একশো বিরাজমি এই তো ওই হারাম শরীফের কোরআন বন্ধ করে দিয়ে গান শুনি না অনেক আছে ইসলামিক সেন্টারে ফিরে ক্যাসেট নিয়ে গিয়ে গান রে করত অনেকে আছে ইসলামিক সেন্টারের বই নিয়ে গিয়ে ওই মধ্যে আর ওই দেশ থেকে কিছু পত্রিকা আছে না হ্যাঁ যার মধ্যে উলঙ্গে হা ছবি দেখ অনেক ইসলামিক সেন্ট্রাল একটা ক্যাসেট কিনবে না কিন্তু দেখবেন কানের ক্যাসেটে মাসাল্লাহ র্যাক ভর্তি হয়ে গেছে আছে না এইভাবে গান এবং বাজনা মানুষের অন্তর্কে নষ্ট করে দেয় আল্লাহর এবং তার মধ্যে বিরাট শক্ত পদা তৈরি করে দেয় এবং আল্লাহর কোরআন পড়ে না পড়ে শয়তানের কোরআন এবং এই সমস্ত জিনিস নভেল নাটক এবং ওই সমস্ত গান বাজনা শুনে তারা জীবন নষ্ট করে এমন এমনকি সুবিবাদের একটা তরিকা রয়েছে যারা এবাদতের সময় ঢোপ ডাল গান বাজনা করে কি করে বলব করে না। ঝুমুর ঝুমুর বাজে ওদিকে মহিলা নাচতেছে ওদিকে গান করতেছে তালে তালে এবার করতেছে নাকি জিকির করতেছে করে না এই ধরনের গান এটা একটা শয়তানের বিরাট ভাগ এবার আমরা আসি এ সমস্ত ভাগ থেকে কিভাবে বাঁধব সংক্ষিপ্ত আমরা জানি তার আগে মনে রাখতে হবে শৈতান মানুষের কাছে কিভাবে ঢুকে পশ আসার মাধ্যম পশ আশা কমুর তুলনা দেয় তা দুইটা আস্তে আস্তে আস্তে ঢুকে যায় এই জন্য আল্লাহ বলছেন আকৃতি ধারণ করে আসবে জিনা আকৃতি ধারণ করে আসবে অশ্বয় বলবে দেখো আমি ফ্রেস্তান অস্বয় বলবে আমি রাসুল বলছি তুমি করো সুফিবাদের যারা সুফি শয়তান তাদের কাছে কিভাবে ঢুকছে স্বপ্নে দেখায় যে আমি নবী করো করো করো এই বিভিন্ন পেতা জিকির আজকার তাদেরকে কি করে দান করে হ্যাঁ পেতাহি তাদেরকে দুরুত দেয় আর বলে হ্যাঁ রাসুল আমাদের দিয়েছে বুঝছেন ওরা বলে আরে তোমরা তো পোখারি শরীফ ওই হাতা হাতা উমুকের মাধ্যমে তারপরে পাও আর আমরা সরাসরি রাসুল আমাদেরকে বর্ণনা করে বলেন নামজ বি আরেক রাসুলের মাধ্যম রাসুলের কাছে কোরআন তো ওয়াহির জীবনের মাধ্যমে আছে আমরা সরাসরি কাস্টে বা আল্লাহ সবকিছু সরাসরি আল্লাহর মাধ্যমে আমরা পাই বলেন নামজবিল্লা এইভাবে শয়তান তাদের কি করে থকাই ফেলে এইভাবে শয়তান ঢুকেই ফেলে এই বাবা অনেকে আছে কি ওই যে রুম হাজির করে অন্ধকার ঘরের মধ্যে এই দেখো তোমার বাবা কথা বলতেছে ওই যারা একটা আগালোচনা করলাম যে জিন শয়তান তার সঙ্গী ওইভাবে করতে থাকে এই এইভাবে মানুষকে হাওয়ার মধ্যে উড়াই মানুষকে পানির মধ্যে চলাই মানুষকে নতুন নতুন হঠাৎ করে হঠাৎ করে আপনাকে মিষ্টি হাজির করবে মানুষের হাল্লাদ আপু প্রবাস পাহাড়ে ছিল সঙ্গীরা বললাম আমরা মিষ্টি খাবো ঠিক নাকি তার শৈতানরা তার খিদমত করতো বলে নিয়ে আসো আর মিষ্টি মেসে খাওয়াই তো আমাদের হুজুর বড় হুজুর গড়ি আরে কোথাও কিছু নাই কোথা থেকে মিষ্টি হাজির হয়ে গেল ছিল খুলনায় হঠাৎ করে আমরা আমাদের কিছু শিক্ষক বললাম আমাদের মিষ্টি খাওয়াতে হবে ঠিকই মিষ্টি নেসে হাজির আমি জানি না পরে আমার পোস্তরা খাওয়ার পরে এমন কোথায় যেতে পারেন এটা খুব সুস্বাদু মিষ্টি কিন্তু খুলনায় এক মিষ্টি পাওয়া যায় না বলে আমাদের ওই যে ছাত্ররা হে হতে পারে চুরি করে অনেক সময় অনেক সম্পদ চুরি করে জিন দিয়ে আপনার ঘরে সোনা চুরি করাবে আপনি তার কাছে গেলে বলবেন ঠিক আছে আপনার সোনাপুত রেখে চোখে ঠিকই খুব দেখবেন হ্যাঁ জিন চাপাই দিয়ে আপনার বৌরে পাগল করবে আপনি যাবেন আচ্ছা বউ পাগল হয়েছে এই জন্য আপনি তামিজ নিয়ে যান আপনি যাওয়ার আগে এই বলবেন কি আয় আপনার কিভাবে জানলো আমার বউ কত হয়েছে কিভাবে বলতে পারে তারা জিন দিয়ে বিভিন্ন দূরের উদ্যোগ দিয়ে আপনার ঘরের খবর নিয়ে আপনাকে বলবে আপনার চারটা মেয়ে না তিনটা ছেলে না এক মদিনায় থাকে এক ছেলে সৌদি চাকরি করে না এক ছেলে পড়ে না করে না কেউ জানলো একটা কালো কুত্তা আসত চোখের মধ্যে দুইটা চোখের উপরে সাতা দুইটা ছিল। এজন্য কালো কুত্তা কাল্লা বসল বলছেন এটা হচ্ছে কি কালো এসে বলতো দেখো তোমার কাছে আগামীকালে নজর নিয়ে আসবে ঠিক নাকি ছাগল নিয়ে আসবে তো ছাগল বেঁধে তো ঢুকবে হ্যাঁ আপনি মুখ জায়গা থেকে আসছেন না আপনার নাম অমুক না অমুকের ছেলে আপনি না আপনি এমন একটা হাসিনের ভাবে জান এই তো কাশ হয়ে গেল সয়া এই কাশের নাম দিয়ে ওরে কি করে কাপের বদমাস দিয়ে মানুষের ইমান লোটে এইভাবে শৈতান ঢুকে পড়ে আল্লাহ করেছেন আরাফাতের দিন ওইখান থেকে সবারই চিঠি টি নিয়ে হাজির হতো আরাফার ময়দানে লোকজনকে তাদের বাপ ছেলে মেয়েদের চিঠি পৌঁছাতো আবার ওইখান থেকে চলে যেত হজার আর মিনার আর কোন কাজ করতে না ওইখানে গিয়ে চলে যেত আবার আরে এত দূর তো আসতে পারে কেমনি যা আছে কেমনি আমরা তো মাস আগে বাইরে হতে হয় তিনি আর দিনে হাজির হয় হ্যাঁ অনেক সময় বলে হুজুর নাজ পড়েন আরে আমি কাবাই ঘরে নজ পড়ে আসতাম দেখবেন একই ব্যক্তি বিভিন্ন জায়গায় তাকে দেখতে পাচ্ছেন কিভাবে সব সম্ভব ইয় তা ওই একটি ব্যক্তির বিভিন্ন সেকেল ধরে তার মুরধের থেকে গিয়ে হাজির হ্যাঁ সবাই বলবে হুজুর আপনি আমার বাইতে গিয়েছিলেন হুজুর না আপনি আমার বাড়িতে গেছিলেন বলবেনা আপনি আমার বাইতে গেছিলেন না আমি তোমাদের পাঁচ জনের বাড়িতে গিয়েছিলাম আমি কি তোমরা ভাবছাম একাই আমি একই সঙ্গে একশো বা এক হাজার হতে পারি না এইভাবে মরিত তাহলে তোর না আর উপায় নেই বুঝতে এইভাবেই মার নষ্ট করে ওই ব্যক্তি আমি না তোমার বাবা আমাকে চেষ্টা করতো তাই তোমার বাবা এবার খিতমত করতাম তুমি যদি স্বেচ্ছা না করো তোমার খিতমত করবো না তখন ওই করতে পারি না ওই মরুভূমির পথেই রাখে তার ভাই গেল। এরপরে বেচারা অনেক গিয়ে ওই বাড়িতে হাজির হয়ে পাপের সেই কুমির কথা তার কাছে বর্ণা করলো যে এই ঘটনা খবর তারামতির দল রয়েছে যারা ইমান নষ্ট করে বন্ধ করে ওদেরকে বলে এরা গায়ব জানে জিন্দা গায়ব জানে না গায়ব যদি জানতো হজরত সুলাইমানের যখন বাইতুল মাত্র নির্মাণ হচ্ছিল হ্যাঁ তখন তারা হজরত সুলাইমান যে মারা গেছেন সেটা জানতে পারে নাই আল্লাহ বলছেন কি তারা জানতো যে হজর সুরাই মানে ইন্তকাল করেছেন তাহলে তারা ওই ঘর বাড়াতো বাড়াতা কোন আছে যে নব্বই বছর তারা ওর পরেও কাজ করেছে তাহলে জিন্দা গায়ব জানে না কিন্তু এই গায়েব এদের মাধ্যমে আজকে কিন্তু আমেরিকার মতো দেশে দেশগুলিতে আজকাল সবচেয়ে জনপ্রিয় ফিলিম হচ্ছে এই আপনার মানে ওটাকে বলছো ওরা আত্মা পুত্ত এরা মানে উড়ন্ত মানে কিছু একটা মানে ভাসমান গ্রহ এখানে মানুষ আশ্চর্য ধরনের আকৃতি ধারণ করতে পারে আশ্চর্যজন হতে পারে এরাই কিন্তু এখন যেহেতু অন্যতির যুগ ঠিক না এখন মানুষ মহাকাশে যায় মানুষ এখন উদ্ধ গগনে মানুষ চলে যাচ্ছে এই যদি সুফিবাদের মুড়ি ধয় পাঁচজন তাহলে তাদের মুড়ি ধরে সারা পৃথিবী ঠিক কিনা কাটনের মতন আরে উনিশশো সালে প্রথম ফিল্ম যখন দেখা হল একুশ একুশ মিলিয়ন টাকা খরচ করে ফিল্ম তৈরি করেছিল ফিল্মটার নাম যেন কি নাম এখন খেয়াল নাই যাই হোক ওই ফিল্ম করা দেখার পরে হ্যাঁ অর্ধ মিলিয়ন মানুষ আমেরিকার জন্য ঠিকই এই যে জন্য হাজির করতে পারে অন্য জগতের যে লোক আছে এটা তারা বিশ্বাস করে কিন্তু আমরা যদি গ্রহণ করি হাজিসপুরে আমরা জানি সেটা অন্য কিছু জাদুবতর না ওইটা হল আগে ছিল এই কারণ এখন যেহেতু আজকের আলোচনা এখানে এরপরে উনিশশো সালে আমেরিকান যে মহাশূন্য এজেন্সি এরা এক মিলিয়ন টাকা খরচ করে এক মিলিয়ন টাকা দিয়ে ওই দেশে দেখবেন বেশিরভাগ জনপ্রিয় ফিল্ম হলো এই সমস্ত এইবলি শৈতানের আসলেই তাই তারা যখন করে এই দুনিয়ায় নিয়ে আসে লোকজন দেখে অদ্ভস্ত হয় কিনা ইবল শৈতানের চামচারা তাদের সহায়তা করে বিকট বিকটে অনেক সময় আমরা ভাবি যে ফিল্মের মাধ্যমে করতেছে ক্যামেরার মাধ্যমে একটা জগৎ রয়েছে কিন্তু এরা হল ওই মানুষের যে সমস্ত মানুষ মরে গেছে তাদের ওই কারি কারি নুসী শান এরা ওইভাবে মানুষকে পদ্মস্ত করতেছে আল্লাহ রবাহিন আমাদেরকে এই শয়তানের ফাঁট শয়তানের প্যারাজাল শয়তানের ধুম্র জাল শয়তানের এই ধরনের নাকায় হাবায় ফাঁট এবং তোপ রয়েছে এগুলিকে সঠিকভাবে এবং এখান থেকে বাঁচার জন্য তফভিল দান করেন আমি আগামী সপ্তাহে আল্লাহ বাঁচিয়ে রাখলে এই সমস্ত ফাঁট থেকে বাঁচার উপায় কি এই নিয়ে আলোচনা হবে এবং ওই নিয়েই ইবলিশড়াজালের আলোচনা শেষ হবে বলে আশা করি শাল্লাহ রাত হয়ে গেছে এরপরে যদি আলোচনা করতে যাই কারণ এটাই আমাদের মেন আলোচনা ঠিক না ফার জানলাম এই বিষয়টা শুনলাম বুঝলাম যাই বুঝলাম কিন্তু তার থেকে বাঁচার উপায় কি এটাই হল আমাদের মুখ্য উদ্দেশ্য আলোচনা ঠিক কিনা আপনার যদি চোর আপনি জানেন আপনার বিপদ আছে কিন্তু বিপদের যদি তা আপনি নিজেকে বাঁচাবের জন্য নিজে আপনি যদি কিনা কেয়ারফুল না হন তাহলে বিপদে পড়বেন কিনা আপনি জানেন চোর আছে তাহলে আপনাকে পাহাড়ার ব্যবস্থা করতে হবে কারণ ইনশাল্লাহ আগামী সপ্তাহে কি আমাদের অস্ত্র এই দুঃশৈতানের মোকাবেলা করার জন্যে কি অস্ত্র ধারণ করলে এবং কি কি অস্ত্র রয়েছে তা ধারণ করলে তাদেরকে তাদের বিপদ থেকে বা তার এই দয়াদাল থেকে আমরা মুক্ত থাকতে পারবো আল্লাহর সাথে সবটা আমাদের সকলকে আসার তবে প্রান করেন আমিন আল্লাহ তুমি আমাদের শারীরিক মানসিক অর্থনৈতিক শারীরিক সবইভাবে তুমি আমাদের সুখে রাখো শান্তিতে রাখো আল্লাহ আমিন আল্লাহ আমাদের যারা আত্মীয়স্বজন দেশে আছে সকলকে সুখে রাখো মহমুলি যারা কবলে গেছে তাদের সকলের আজাদকে তুমি মাফ করো আল্লাহ তোমার দিনে সত্য কথা জানার এবং আমার কথা অভিজ্ঞতা আপনাদের এর আগে প্রশ্ন করেছিলেন যদি একাকি নামাজ পড়ে সবার কাছেই পড়তে হবে আর মধ্যে কোন একতলাপ নেই ইমাম সাহেবকে ইমাম যিনি তিনি সুরা ফাতেহা পড়বেন এর মধ্যেও কোন নেই হলো যদি মোক্তাদি হয় তাহলে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বেন কিনা। না এই নিয়ে বিরাট এক কলাফ ইমামদের মধ্যে ওলামাদের মধ্যে কিন্তু সমস্ত কোরআন এবং হাদিসকে যদি আপনি একত্রিত করেন তাহলে এটাই প্রমাণ হয় যে সুরাফ ফাতিহা সর্বাবস্থাতেই পড়তে হবে আল্লাহ রসুল বলছেন মাল্লাম একরা বেফার দেহাতিল্লা সালাত মাল্লাম একরা বেফার দেহাতির কিতাব যে সুরা ফাতেহা পড়বে না তার নামাজেই হবে না আইজুল হাক সাহেহেব যে বলেছেন যে একাকি আল্লাহ সত্য বলেন নাই একাকি বলেছেন যে সুরা ফাতে পড়বে না তার নামাজ হবে বলে নাই যে ইমাম বলে নাই মুক্তাদি বলে নাই একাকি বলে নাই সন্ন্যত বরে নাই নকল বরে নাই জোরে কে রাত আপলে কের কোনো করেছেন কি করেন নাই এই জন্যে যদি একতলাফ রয়েছে একদিন ইনশা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব কারণ সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের এই কি বলবো মানে তৃপ্তি হবে না আপনাদের এজন্যে সর্বাবস্থায় সুরা ফাতেহা পড়তে হবে এই মতটাই হল সঠিক মুসলিম শৈফের খাদিস আল্লাহ রসুল বলছেন যে তোমরা আমার পিছনে সুরা ফাতেহা ব্যক্তিকে অন্য কোনো সুরা পড়বে না এক ধরনের আল্লাহ রসুল বলছেন হজরত আবুর হাতে বর্ণিত যে আল্লাহ রসুল ফজরের নামাজে মানে কেরাতের টক্কর লেগে যাচ্ছে বুঝতে পারলে সাহাবাহরম পিছন থেকে কিরাপ করতেছিলেন আল্লাহ রসুলও কিরাব করছিলেন তো দুইজন যদি পিছন থেকে আর ইমামের সঙ্গে পড়েন হবে কিনা আল্লাহ বলেন কি করবো না সুরা ফাতেহা পড়তে বলেছেন মুক্তিদেরকে অন্য এক বর্ণায় আছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বললেন তোমরা সুরা তোমরা আমার পিছনে পড়তেছিলে বলে হ্যাঁ বলে না তোমরা পড়বে না ইমাম যখন পড়বে তখন তোমরা চুপ থাকবে ঠিক আছে এখান থেকে রাসুলের কথা আছে। আঁচে হজরত আবুহা বলতেছেন মানুষরা পড়া থেকে বিরত হয়ে গেলেন কোন পড়া থেকে বিরত হলেন একেবারে সম্পূর্ণ পড়া সুরা ফাতেহা পুরাটাই কিছুই পড়া না সুরা ফাতেহার অতিরিক্ত যেটা পড়ছিল ওইটা পড়া বন্ধ করলেন হ্যাঁ না ওই জোরে করাটা বন্ধ করলেন মনে মনে পড়লেন কোনটা আবু হলেরা কোনটা অর্থ নিয়েছে সুরা হাতেহা এবং সবকিছুই পড়া বন্ধ করলেন না জোরে পড়া বন্ধ করলেন এবং সুরা হাতে হার অতিরিক্ত পড়াটা বন্ধ করলেন আবহাওয়ারা জিজ্ঞেস করা হয়েছে আবহাওয়ারা যখন আমি পিছনে কি করবো তাহলে আবহেরা কোনটা অর্থ নিয়েছে জোরে পড়া এক কোটি মানুষের যদি ইমামের পিছনে মনে মনে পড়ে ইমামের সঙ্গে টাকুর লাগবে লাগবে লাগবে এই জন্যে যারা সুরা ফাতে হা পড়তে হবে না জাল হানিজ বানিয়েছে কি যে সুরা ফাতে পড়বে আল্লাহরফুল কে আমতের মাঠে তার মুখে জাহান্নামের আগুন দিয়ে পূরণ করে দিবে। তা একটা জাল হবে এই ধরনের জন্য কোরআন এবং হাদিসের যদি মানে এটা আলোচনার প্রয়োজন আছে একটা একটা করে কার কোনটা তোরে কেন আমরা বলতেছি সুরা ফাতে অবশ্যই সর্বাবস্থায় পড়তে হবে না হলে নামাজ হবে না কেন যারা বলছে পড়তে হবে না সর্বাবস্থায় একদল বলতেছে কেরার জোরে হোক আসতে হোক পড়ার দরকার নেই আরেক বলছে সর্ব অবস্থায় পড়তে হবে যেটা আমরা আমরা বলতেছি আরেক দল বলছে না জোর কে রাত হলে পড়ার দরকার নেই আসতে হলে পড়তে হবে তার তিনটা মত ঠিক না। তাহলে কোনটা মত পেয়ে আমরা বলতে চাচ্ছি যে সর্ব অবস্থায় পড়তে হবে এটাই ঠিক কেন ঠিক তাদের দলিল কি এবং তার উত্তর কি আমাদের জানা প্রয়োজন হয়েছে একটা একটা করে যে দিয়ে নাই কোরআন যে দলিল নাইয়াল কোরআনুল রহমান এ আর যে দলিল করে কিনা ফাতে পড়ার দরকার নাই আমরা বলবো এই সুরা ফাতেহার ব্যাপারে আয়াত নাজিল হয় নাই বরং কাপেরদের স্থানে আয়াত নাজিল হয়েছে আগে পথে পড়েন তাহলে ওই দলিল চলবে না এইভাবে অনেকগুলি দলিল আছে জয়ীফ অনেকগুলি দলিল আছে যেটার অর্থ বুঝতে এজন্য আমরা বলব যে আল্লাহর আলমিনের পক্ষ থেকে বিশেষ করে সুরা ফাতেহাকে আল্লাহ রবুল্লা আলমিন সুরা ফাতেহাকে নমাজ বলে আখ্যায়িত করেছে হাজরে কুদ্সিতে হাজে কুদ্সির মধ্যে সুরা ফাতেহাকে সলাদ করে আল্লাহ আখ্যায়িত করে। সুরাফ ফাতেহাতেই নামাজ আর অন্য আল্লাহ রসুল বলছেন যে সুরা ফাতেহা পড়বে না তার নামাজই হবে না কিন্তু এমন তো বলে নাই যে সুরা ফাতিহা পড়লে নামাজ হবে না এমন তো বলে নাই যে সুরা ফাতেহা না পড়লেও চলবে যেখানে বলছেন সুরা ফাতেহা না পড়লে নামাজই হবে না তার বিপক্ষে তো বলে নাই যে সুরা ফাতিহা না পড়লেও চলবে এমন তো বলে নাই ফাতিহা তোমরা পড়বে না এমন কোনো স্পষ্ট তৈরি নেই বরং বলা হচ্ছে সুরা ফাতিহা ব্যতিরিক তোমরা পড়বে না এই জন্য যদি আমরা একটা একটা করে ব্ল্যাক বোর্ড লাগবে পড়ায় প্রত্যেকটা মাঝভাবে কেন হারিসটা দুর্বল কে বর্ণনা করেছে কে তাকে জয়ী বলেছে এইভাবে আস্তে আস্তে বুঝতে হলে সময় লাগবে বাঁচিয়ে রাখলে একদিন এই বিষয়টা আপনার স্পষ্ট করব কেন সুরা ফাতে হা সর্ব অবস্থায় পড়তে হবে মুক্তারি হোক ইমাম হোক একাকি হোক ফরজ না ফেই হোক জোরে হোক আসতে হোক কেন পড়তে হবে এর এর দরিদ হচ্ছে সবচেয়ে বেশ শক্তিশালী এই জন্য সৌদি যারা বড় বড় চায় তাদের পড়তে হল সর্বাবস্থায় সুরাফা দেহা পড়তে হবে মহাক্কে আলিম যারা চার মাঝাবীর চার মাঝাবীর যারা মহাক্কে আলিম সকলের মতে সুরাফা দেহা ইমামের পিছনেই পড়তে হবে এমনকি হানাফি মাঝাবের तर महा कलिंदर ऊपर अवश्य पड़ते हैं जो है यह विषयारा आप झगड़ा फसल करें ना आलोचनारे तरह बुझार चेस्ट करें इनशालापात जो सन्तु हन तो पड़ते थकें नुझार चेस्टा करें इनशाला